<تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر ما نخاف من فوات اعمالنا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 وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون أقال رسول الله صلى الله عليه وسلم ما أنا والدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راها وتركها صدق الله العلي العظيم أصدق رسوله النبي الكريم مذر جاء المهتران আল্লাহ হব্বুল আলমিন আমাদের সামনে একটা জেন্দিগি রেখেছেন খুবই সংক্ষিপ্ত আর সামনে পর্দার আড়ালে আরেকটা জেন্দিগি রেখেছেন খুব লম্বা আদার শেষ নেই এবং যে আয়াত আমি করলাম ওখানে বলা হয়েছে যে এটা হল রং তমাশা সামনে যেটা আছে এটা হলো রং তমাশার জগৎ এটা কোনো বাস্তবতা নেই স্বপ্নে মানুষ কত কিছু দেখে প্রেসিডেন্ট হয়ে গেছে রাজদার বসা বসানো হয়েছে ঘুম থেকে উঠে কিছুই খুঁজে পায় না এলো দুনিয়ার ব্যাপার পুরোটাই স্বপ্ন মতন আমরা যখন কবরে যাব অর্থাৎ মৃত্যুর পরে আবার হায়াত দেওয়া হবে स्थायी हायत शुरू शेष नहीं तकिया सब मन पड़ने प्रोग्राम बना ढाका गाड़ी थे बाड़ी थे मार्केट थे प्लान प्रोग्राम पर्यत सब मन थी এর জন্য যে ছুটাছুটি করতেছে খাওয়া ঘুমেরও খবর নেই অনেকে নামাজও লাগ দিয়ে নামাজ পড়তে গেলে কাজের ডিস্টার্ব হয় নামাজ বাদ কিন্তু এই পুরোটাই স্বপ্ন এরপর আর একটু আগে যখন সে আজাব দেখবে জাহান নামের আজাদের কিছু অংশ কবরে দেখবে তখন সে দুনিয়াতে যদি রাজার হালেও থেকে থাকে তো ওটাকে অস্বীকার করবে আজাব আজাবে ঢোকে নেই আজাব দেখছে তখনই তার দুনিয়ার এই জীবন কত পূর্তি করতেছে নানান নাজ দেখে বিশ্বকাপ দেখে হারাম কূর্তি কত কত এইগুলো সে অস্বীকার করে বলবেন আমি দুনিয়া ছিলাম কয়েকদিন কিন্তু কোন সুখের সাথে আমার দেখা হয়নি সুখ শান্তি কাকে বলে তা আমি দেখিনি এই হল দুনিয়ার জিন্দগি এটাকে একা এত স্বপ্ন বলা হয়েছে খেলতামাশা বলা হয়েছে যেন আমরা বানরের নাস বলি বানর নামটাকে আটু মডার্ন করা হয়েছে বানরের নাসের এখন নাম দেওয়া হয়েছে বিশ্বকাপ ওখানে কয়েকটা বানর নাচতে থাকে ওটাও বানরের নাস এদেরকে কোরআন হাবিদ অনুযায়ী ইনসান বলার কোন সুযোগ নেই কোন সুযোগ এলো দুনিয়ার জিন্দগি এটা অস্বীকার করে দিয়েছি এই আয়তরে সামনে আমাকে বলতেছে বলতেছে পরে যে জেন্দিগি আসতেছে ওটাই জেন্দিগি ওটাই আল্লাহ তাকিব করতেছে নির্দিষ্ট করে দিচ্ছে নির্দিষ্ট ওইটাই জেন্দেগি এটা কি এটা মানবেন না এখানে কোনো বাস্তবতা নেই যত কিছু আপনি করেন কবরের এই কিছুই পাওয়া যাবে না আসল জেন্দিগি হল ওইটা বানরের নাসের এই জগতে পাঠানো হয়েছে এখানে পাঠানো হয়েছে আসল জেন্দিগির প্রস্তুতির জন্য বানরের নাচ দেখার জন্য না জেন্দিগির তো বানরের নাচ কিন্তু ওইটা দেখার জন্য পাঠানো হয় নেই পাঠানো হয়েছে পরবর্তী জেন্দিগির যা প্রস্তুতি এটা এইখান থেকে করতে হবে ওখানে কোনো ব্যবস্থা নেই ওটা তো যে করে গেছে তার ভোগের জিন্দিগি কর্মের জেন্দিগি না ওটা কর্মের জিন্দেগি না ভোগের জিন্দেগি এই জন্য এ আছে শেষে আল্লাহ মানুষের মধ্যে দুঃখ করেছেন এই হাকিকাত এই বাস্তবতাটা যদি মানুষ বুঝত তাহলে তারা কামিয়াব হয়ে যেটের কোন দুনিয়ার জিন্দিগির কোনো বাক্যমতা নেই এটা আমরা সরঞ্জিৎছি ফালতু জিনিসের ভিতরে পরবর্তী কিছুই দোয়া যাবে না যারা ইমান আমলের মেহনত করতেছে কোরআনের জন্য মেহনত করতেছে ওটা তো লক্ষ উদ্দেশ্য ওটা তো হাজার গুণ বাড়ায় আল্লাহ পেশ করবে হাজার গুণ বাড়ায় আল্লাদের জন্য পাঠাইছে বানরাসের জিন্দিতে কিন্তু বানরনাথ দেখার জন্য না এখানে আপনার আবার হায়াত এত মূল্যবান দুই তিন সেকেন্ড ব্যয় করে একটা একটা বিক্রির করলেন জান্নাতের এমন একটা ফলট এমন একটা ফলের বাগান পাওয়া যায় একটা ঘোড়া পার হয়েছে একশো বছরও পারবে না এই তুহান আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর এই প্রত্যেকটা ভিতরে আল্লাহ পাওয়ার রাখছেন এটা বলতেছে আল্লাহ ওইখানে তার জন্য বরাদ্দ দিচ্ছেন এই কথা ইব্রাহিম খলিল মেয়র ইব্রাহিম খাল তখন আমাদের নবীজিকে দেখলেন তো বললেন যে তুমি ফিরে যায় তোমার আমার সালাম পেশ করুন মনে হয় গত শুক্রবারে হাদিস নামাজ পরে এখানে সোয়াল জব হয় ওখানে কি গত শুক্রবার বললাম না তার আগের শুক্রবারে তার করে সে করবেন সালাম দি আমরা সবাই বলি ও আলাই আলাই হিমাত সালাম আমার তারও জবাব দিলেন আমাদের রসুল বলছেন ওনারও জবাব দিলেন এবং আসল যিনি বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ তার সালামের জবাব হয়ে গেল হিমা আমাদের রসুল ইব্রাহিম খাল্লাহ খালাম যে বললেন তাদেরকে বলল জমিন সাংঘাতিক পূর্ব এখানে পানি খুব মিঠা তাদের ওরা যেন এখানে জমিন বাড়ানোর সেই জমিনে ফসল লাগানোর বাগান বাগবাগান এগুলোর ব্যবস্থা করে তুই জিজ্ঞেস করলেন কিভাবে করবে তাহলে কেন জিজ্ঞেস করবে বললেন যে আল্লাহ বিকির যে কোনো বিকির করো জানতে পলটও বাড়বে রাত বাগানও বাড়বে আল্লাহ তুই বলতেছিলাম যে জীবন সাংঘাতিক মূল্যবান এ থেকে আমরা হেলায় নষ্ট এক গ্রুপ তো আসেই না আর এক গ্রুপ আসে কিন্তু সেটা একটা ভণ্ডারী আখড়াতের দেন্দুগিকে কামিয়াব করার একমাত্র রাস্তা হাক্কা নিয়ে ওনামাদের একমাত্র রাস্তা বিকল্প নেই এই একমাত্র রাস্তায় বহুত লোক আসতেছে না মুসলমান নাম দিয়ে তারপরে তো প্রশ্ন ওঠে না মুসলমানরা আসতেছে না কি জন্য আমরা তো অনেক শিক্ষিত হজুরের তো কোনো ডিগ্রি নেই আমার তো অনেক ডিগ্রি হজুর আমাকে কি শেখাবেন এই অহামদিকার মধ্যে রয়ে গেছে আমার কাছে এত ডিগ্রি আর হুজুরের কাছে ডিগ্রি নেবে তোমার ডিগ্রি কে দিচ্ছে চোর বড় বড় তোমাকে ডিগ্রি আছে ডিগ্রি যারা বছর চালাইলে বছর জেলে হয় তারা তোমার ডিগ্রি এই ডিল্লি নিয়ে বসে আসু জানেন ডিল সম্পর্ক বাপ দাদা মুসলমান ছিল এই সম্পর্কে এর এক লোকের কিস্তা শুনলাম যারা কোনদিন আছে আলে নে আমার কাছে তারা এক লোক মারা গেছে পাঁচটা কোনদিম খানা ছিল দশটা হুজুর আল আপনারা জানেন এবার সব হারাম টাকা দাও হারাম কিন্তু এটা আলম দেখতে এটাই এনে খুব এখন বেদায় করার সময় বলতেছে হলুর আজকে বন্ধ দশ হাজার তো হয়েছে না সাত হয় তারপরে দয়া করে এটাই গ্রহণ করেন ভালো ব্যাংক তো খোলা নেই এখন টিম লিডার খুব রাগ হয়ে দেখা খেলাফ করলেন প্রতারণা করলেন হ্যাঁ মুসলমান হোক তখন সে তার এক্ষণে গোয়া ফেরতেন সোনা দেখা যাবে যাবে আমরা কোন দায়িত্ব দায়িত্ব তারা যে বেস্টে বলছানোর ব্যবস্থা করছিল ওটা উদ্ধ করবে করলি এই মাইয়ের কোথায় যাবে ডিগ্রি নিয়ে বোঝে রয়েছে তিন লেট এই কথা ধর সব বাড়ি ভালো রাখি পায়ে হুজুর হুজুর আপনার পায়ে বাড়ছে আপনারা এই গোটা তের পাশের বাড়িতে খরচ করে টাকা কিন্তু দোয়াটা ফেরত দিয়ে আপনাদের ঢাকা রাজধানীর বানওয়ানো ফিরসা নয় এটা হলো রাজধানীর চেষ্টা উত্তরের গ্রেফতার পর আর তিন হাজার হারিয়ে দিচ্ছে কোনো তো দোয়ার ফেরত এদের দো ফেরত হুমকি পার করছে এবারও কখন দো ফেরত দেয় কেমন কি করবেন বিক্রি দিয়ে তো উত্তরাধিকার করলেন এখন ধানমন্ডি আছে এখানে বহুত বড় এক হাসপাতালের মালিক তো বিশালটা পাস পাঁচ এই বানসটা মারা গেছে তো লোক পাঠিয়েছে মসজিদে মহাদেশার কাছে যে মানুষ মারা গেলে তো চল্লিশটা করতে হয় আমরা তো জানি না কিছু মানুষ মারা গেলে কি করতে হয় এটার ওজন থেকে আছে কার কাছে বললো দশ দিনের দিন সব লোকজন দেখায় খুব ভালো করে খাওয়াই দিলে তার দশা পালন করতো আল্লাহ আসলে এই দশটা হবে না এই দশা হবে আমার বেশ কিছু ছাত্র আমেরিকাতে থাকে গতকাল একটা ছাত্র দেখা করলো ওরা সব বলনা হয়ে গেছে দেশে আছে গতকাল জোয়ারের পরে আমার সাথে করলো নাম বা আহমদুল্লাহ হাফেজ মালান ছিল অন্ত্র যারা নামাজ পড়ে তার একজনের ফোন শুধু আমি তো খুব বিপদগুরস্ত খুব খারাপ তো কি সময় আছে আপনি কি আসতে পারবেন আমার এখানে এই মনে ঠিক আছে একজন বিপদগুরস্ত অবস্থা তো আপনার একটু সান্তনা দেওয়া উচিত আমার ওনার কি সমস্যা হয়েছে আপনাকে কি করতে হবে আমেরিকাতে থাকে কত বড় ডিগ্রি হবে এখনো বাংলাদেশে আছে আমার কাছে বলল কি সমস্যা হয়েছে আপনাকে বলেন আপনার মন্দার সব খারাপ বললো আমি এটা বিড়াল করছিলাম ওটা মারা গেছে কারণ আমি এটা কফিনের এই ব্যাপারে ইসলামের কি নিয়ম কি খতম পড়াইতে হবে বাফল দাপন করতে আমার কিছুই জানা নেই আমার ছিল ওটা মারা গেছে এটাও খারাপ আবার এর জন্য করতে হবে এটাও জানা নেই আমার এই কি করতে হবে शुदू डिग्री थे बड़ाल मारा गया चल्लिशा करते दसा करते त्रिशा करते हजूर के खबर दीज दुनिया विद्या होते ना जावा मार्ग तो भूल আপনারা এই বিদ্যা দুনিয়াতে কয়েকদিনের জন্য কাজ লাগতে পারে নাও লাগতে পারেন আখড়াতে কোনো কাজে লাগবে না আখড়াতে কাজে লাগতে হলে আমাদের সকলকে সকালে ওলা শোব আসতে হবে দিন শিখতে হবে ফনত আপনি তাকে রেখে দেন দুনিয়ার যে আপনার ডিগ্রি আছে সব রেখে দিন কয়েক দুবারে ওই বুকার খোঁক হবে কবরেও যাবে না আল্লাহ যাবে না এদের প্রভাতে বসলে আপনারা আমার দিলের ভিতরে দিল আসবে দিল আসন এই যে টুকরা একটা টুকরায় আসন এটা দুরুস্ত হয়ে গেলে সারা শরীর ঠিক এটা বরবাদ হয়ে গেলে সারা শরীর বরবাদ তার থেকে শুধু ঘোলাও চোখ দিয়ে চাইবে গোনা কান দিয়ে শুনবে গোনা মুখ দিয়ে বলবে গোনা হাত দিয়ে ধরবে গোনা গুনাই হতে থাকবে আসল হেডকোয়ার্টার নষ্ট হয়ে গেছে আল্লাহ সঙ্গত আসলে এই দিন কি হয় তো হয় কোরআন কিতাবের দিকে এ দিকে ইবাদত হয়ে যায় নিজের বিবির দিকে মহাম্মতের দৃষ্টিতে তাকায় এটাও ইবাদত নিজের বিবির দিকে নিজের বিধির দিকে মহাম্মতের দৃষ্টিতে তাকানো সেই ইবাদত এবং স্বয়ং আল্লাহ তার দিকে মহাম্মতের দৃষ্টিতে তাকান আর বেগানো বয়ানের তাকানো গুনা আল্লাহ তার দিকে গজবের গজবের দৃষ্টিতে টাকান একই টাকান একটা গজব একটা ইবাদত দিন যখন ঠিক হয়ে যায় সে জবানে বলে তো সেই কথা বল দিনের কথা বল সত্য কথা বল শোনে তো ভালো কথা শোনে সব বৈধ জিনিস করে আল্লাহ গুলো অনুমোদন तो बोलते से लोगे तो आशे एक ग्रुप तो आई दुनिया डिग्री कारण ग्रुप आज हक्ार आंड आखिर विश्वास आरकार एट बुझे कंतु हक्कानी और एक दरबारी दुनियादार এই পার্থক্য বোঝে না তখন সে সস্তা খুঁজে বিশ্বাস করে কিন্তু হক্কা নিওয়ালা বলে ইমানের মেহনত করো নামাজের ট্রেনিং নাও রাত্রে যেন নোরানি পদ্ধতিতে কোরআন শিখানো হয় এখানে আসো এইগুলো তো ঝামেলা হয়ে যায় ইমান শিখতে চিল্লা যাব আবার নামাজ তৈরি করতে মাদ্রাসায় যাব হ্যাঁ আবার কোরআন সই করতে খিলগাঁও বাজার যাবে মসজিদের কাছে এইগুলোটা যাবে না এইগুলো করতে করতে কখন বিশ্বকাপ দেখবে করতে হবে আমার সব গোনা চলবে টেলিভিশন দেখব দাড়ি কাটবো মধ খাইব ব্যবসার মধ্যে দুই নম্বরই কর্ম এগুলো একটাও ছাড়া লাগবে না এই অবস্থায় আমাকে ব্যস্ত দায় দায়ী দায়িত্ব কে দেয় এরা দেখো তার কাছ চলো একটা গোনাও ছাড়বে না যে গোলা সব বল তেতে থাকবে এই অবস্থাটাকে তলায় নিয়ে নিতে হবে কোনো হাক্কা নিয়ে ফির এই দায়িত্ব দেবে না কারণ এই দায়িত্ব কোন নবী রসুলেন নাই কেউ নিজের ব্যাপারে জানে না আল্লাহ রসুল বলছেন সমস্ত নবী সর্দার তিনি কথম খেয়ে বলতেছেন খোদার লাথম আমি জানি না আমার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত অল্লাহরি আমার ব্যাপারে আমার কি আমি এই জানি না এবং তিনি নিজের মেঘ বলছেন না আমার কলেজার টুকরা ফাতেমা তুমি নিজে নিজেকে যাহ নামতে পাঠাও তার মানে আমি যে কালেমার দাওয়াত দিচ্ছি এটা পড়ো কালেমা ইমান আনো নিজে নিজেকে যাহার নাম থেকে বাঁচাও ইমান যদি তুমি না আনো আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাকে জাননাতে নিতে পারব না চাষাকে বললেন চাষা যখন মানা যাই আবু তালেবকে চাষা আপনি একবার পড়েন আমার এখানে মাঠে একবার পড়েন মহান্লাহ একটা বার পড় আমি আপনাকে নেচে নেওয়ার জন্য আল্লাহর কাছে জোরদার সুপারিশ করব অথচ সকল বিপদে এই চাচা কিন্তু সবার আগে থাকতেন এই চাচা সকল বিপদে সাহায্য করার জন্য ইনি সকলের আগে জীবন আল্লাহকে সাহায্য করবে কালেমাটা পরে হুজুরে দাওয়াত দিতে রয়েছেন কিন্তু হেদায়ত তো কারো হাতে না হেদায়ত আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ দিলেন উনি চানো নাই আল্লাহও দেয়নি হাদিল্লাহ আর নয় ব্যক্তিকে হেদায়ত দেন যদি হেদায়ত চায় সর্বশেষ মৃত্যুর সময় দাওয়াতটা দিলেন উনি এতরূপ বললেন যে জানি তোমার ঠিক কিন্তু আমার মৃত্যুর পরে আর মহিলারা আমার সমালোচনা করবে এটা বরদাস্ত করা যায় না এই জন্য আমি তোমার কালেমা পড়তে পারলাম না বুখারে ছেড়ে বের হাজি সাল্লাহ বললেন আমি আমার চাষাকে পাচাইতে পারবো না আমার চাষা আসরের ময়দানের হিসাবে এখনো জাহার নামে আছে জাহার নাম মানে জাহার নামে ব্রাঞ্চ কবরটা জাহ্নাতের ব্রান্ড অর্থাৎ জাহান নামে আউট জাহার পরে ড্রান্স আছে আর জাহান নামে যাবে শুধু আগুনের মধ্যে বডি আগুনের বাইরে থাকবে বলে দিচ্ছে আমি বা পারবো না ওনাকে সর্বনিম্ন আজাব দেওয়া এতে ওনার বললেন যে বেমার এরকম তাকবক করবে যেমন গোস্ত পাকানোর সময় আওয়াজ হয় এরকম তৎপ করবে আর উনি মনে করলেন যে আমাকে মনে হয় সবচেয়ে বেশি আজাদ রসুল তোল্লাহ সালাম মেয়েকেও বলে দিলেন সাতকেও বলে দিলেন কালে মা পড়লে আমি আল্লাহকে সুপারিশ করতে পারবো না পড়লে আমার অনুমতি নেই অনুভূতি ইব্রাহিম খলিল উল্লাহ আব্বাকে কত দাওয়াত দিলেন উনি কলেমা বা পড়লেন না উল্টা হুমকি দিলেন তুমি এগুলো ছাড়ো আমরা তো দেবদেবীর পূজা করি এটা করো আর কিন্তু আমি তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব ছেলে নবী আল্লাহর খলিল্লাহ তার মানলেন না ওটা শাস্তির হুমকি দিলেন উনি আব্বাকে বললেন আব্বা আপনি শয়তানের রাস্তায় চলতেছেন আল্লাহ রাস্তায় না আসেন আমি হাসারের ময়দানে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না ছাব্বিশ পারা আছে আল্লাহর আজাদ থেকে কি বাসাইতে পারবো না আপনি ইমান আনতেছেন না আপনাকে কোন সাহায্য করতে পারবো না ইমান টানে আমার বলার উদ্দেশ্য এত বড় বড় নবীর অসুল তারা দায়িত্ব নিতে পারতেছে না কারণ আর আমাদের জমানায় এই ভণ্ডরা সব দায়ের দায়িত্ব নিয়ে তোমরা সব কিছু করো কোন গুণাবর্জন করার দরকার নেই এগুলোর জন্য ইবলিশ দায়ী হবে তোমরা দায়ী হয়ে গেল এগুলো ইবলিশে রাখো বারবার আমার কাছে আসো যেহেতু হাসনের ময়দানে আমাকে দেখলে চিহ্ন নেবে মহিলাদেরকে বলে আপনারা ভালো করে চিনে রাখেন আমাকে সেও মহিলাদের সাথে না পারলে উনি সারা আসলে ওদের ওখানে জড়ো হতে হবে কি ভণ্ডারে চিন্তা করেন যেখানে নবীর রসলটা আচরের বাজারে প্রেশার থাকবেন সাল্লিম বলবেন আল্লাহ তৎক্ষণ হুকুম না করবেন মুখ খুলবেন না সেখানে সব ভণ্ডরা বলছে যে আমাকে চিনে রাখো আমার হাজিয়া তোফা দাও আর তোমার যা খুশি করো তোমাদের কবরের সাল দানের দায়িত্ব আমার তোমার কুর্সিরাজ পার হওয়ার দায়িত্ব আমার ভাইক গিয়ে আর মাহফিলে এগুলো বলতেছে আর লোকেরা ভালো ভালো শিক্ষিত লোকেরা বিশ্বাস করে তার কাছে তো এই সুবিধা তার পাওয়া যাবে না এইরকম সুবিধা আছে সব করতে থাকবো আবার উনি আমাদেরকে সব পুলিশ কোথাও নেই আমাদের বাবা ছাড়া তার করে দিবে নেই পক্ষে তো কত রকম আমল করো এই করো টেলিভিশন ছাড়ো ছাড়ো আর আমি কি সুন্দর সহজ সরল বেঁচে দিয়ে দিচ্ছে ওখান থেকে গুমরা ডিগ্রি হাসিল করল না যে এই লোকের কি নিজের কোন গ্যারান্টি আছে সে বেঁচতে যাবে এই লোকটা এই বাবার নিজের কোন গ্যারান্টি আছে যেটা আল্লাহ রসুল করে আমার দফায় আল্লাহর কি সিদ্ধান্ত আমি জানি না এই লোকটা কি হবে এ জানে নিজেরটাই তখন জানে না যে অন্যদের দায়িত্ব কিভাবে নিচ্ছি আর আমি এত বড় ইন্টারন্যাশনাল গাধা কেমনি হইলাম ইন্টারন্যাশনাল সনদ নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল গাঁদা কেমনি হইলাম আমি তার কথা বিশ্বাস করলাম এতটুকু আকল খাটাইলাম না যে এলটি গ্যারান্টি আছে কি এল সি জানাতে যাওয়ার সনদ হাসেল হয়ে গেছে তোর নিজের তখন গ্যারান্টি নেই थ पार्साने ग्रांसी दाते हमें नौ रसुल रसुलर को आदर्श आ रसुलश आरोप दूर पड़े गलत पाय श्रद्धा दे मानुष के बेईमान बनाए महिला बुक मध्य पुदे মাথার মধ্যে হাত দিয়ে ঝেড়ে দেয় রান্তি পায় বলে তোমরা তোমার মেয়েছ মধ্যে তোমার দেখছো আমার কোনো পর্দা নেই আরেকজনের বউ দিয়ে এই করতেছে আমার মুড়িতে বলতেছে তোমার বউ তো আমার পাগল হয়ে কি বলবা দেখো তোকে বলেন কি করতে হবে বললো যে তালাকবে দাও কেন তো আমার পাগল খেয়ে গেছে কেন তালাক না দিলে তো আমার জন্য হালাল হবে না লোকেরা করলো কি অবস্থা তোমার তা আমার মতো ভাগ্যবান আর কেউ নেই আমার বউ হুজুরে পাগল হয়ে গেছে এই ভাগ্য কে পাবে পরে তালাকবে হুজুর দিয়ে দিল এটা নাকি ভাগ্যবান এই সমাজ শিখতে এটা দুঝল না যে এটা কোনো হুজুর না তো খেজুরও না তো বাচ্চার ধর্মের নামে মানুষকে ডোকা দেখছে মানুষের সম্পদ উঠতেছে মানুষের বউ নুটতেছে সম্পদ নেয়নি বউটা তো থাকতে হবে এইটাও भंडली बसाय सही एल एम अर्जन करार ओवर पकड़ा